আসসালামক রহমতুল্লাহুলিলবআলনাত রসুল করিমি আজমআন আরমি রহমা মসালীনফিক মসলি হব أبتت سبعة سن بلا في كل سبة مأة حب والله يزاععرففما يشاء والله وصيعون علييم الله رب العالم من الجيو جااب وبرششا نبي محمد رسول الله صللى الله عليه والصللم الكرووتيب درود أب سلام ش تد الشسروت بجان او القآن بشهبه الأ تاء সোরা বাকারা থেকে দুই নম্বর আয়াতটি আপনাদের সামনে পেশ করেছে আয়াতটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যারা আল্লাহর পথে ব্যয় করে তাদেরকে আল্লাহ পাক একটি দৃষ্টান্ত বা উপমা দিয়ে বুঝিয়েছেন সেটি হচ্ছে আল্লা সুবাহ তালার পথে দান করার উপমা যে একটি শস্য দানা বা একটি বীজ সেখান থেকে কিভাবে একটি শীষ হয় একটি ধানের অথবা গমের শীষে পরিণত হয় এবং সেখান থেকে আল্লা সুবাহ আল্লাহ বাড়িয়ে ফি কুল্লি সম্বুলা এক একটা শীষ থেকে আরও অসংখ্য শত দানায় রূপান্তরিত করেন আল্লা সুবাহানাহাত আল্লাহ এভাবেই তিনি বরকত দান করেন এই আয়াতটি একদিকে অর্থ দান করা খরচ করা ব্যয় করা আল্লাহর পথে উদ্বুদ্ধ করে অপরদিকে দানের বিনিময়ে প্রবৃদ্ধি বেড়ে যাওয়া বরকত হওয়া এটির একটি নিশ্চয়তা প্রদান করে আর যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটি হলো কামাশালী হাব্বা তিন আমা আসানা প্রথমত একটি দানা থেকে সাতটি শীষের তৈরি হয় ফিকুল্লি সুম্বুলা আবার প্রত্যেকটি শীষ থেকে এত হাব্বা সেখানে একশোটি করে দানা হয় পল্লা হুইয়ুজাইফুলিমাইয়াসা আল্লাহ যার জন্য পছন্দ করেন যাকে তিনি নির্বাচন করেন তার ক্ষেত্রে এর চাইতেও আরও বৃদ্ধি করে দেন আর আল্লাহ আল্লা সুবাহান হাত হচ্ছেন মহা জ্ঞানের অধিকারী যার জ্ঞান সুপ্রশস্ত তো এই দ্বিতীয় অংশে এই যে শস্য দানা এবং সেখান থেকে একটি দানা থেকে সাতটি শিশের তৈরি হয় প্রতিটি শীষে আবার একশোটি করে দানা হয় অর্থাৎ বীজ অথবা শস্য দানা তৈরি হয় এই যে একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াটি একটি অত্যন্ত সাইন্টিফিক বিজ্ঞানসম্মত এবং গবেষণার মতো বিষয় এখানেই আমাদের জন্য এক বিশাল বড় জ্ঞান ভাণ্ডার জ্ঞানের ইঙ্গিত গবেষণার প্রতি আল্লা সুবাহন তালা যেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আজকে এই যে কোটি কোটি মানুষ এদের জীবিকা এদের খাদ্যের ব্যবস্থা করা এই ভূখণ্ড থেকে আল্লা সবাহতালার এই আয়াতটি যেন ওই খাদ্য উৎপাদনকারীদের জন্য বিশেষ করে কৃষি বিভাগে যারা নিয়োজিত আছেন কৃষি গবেষণার সঙ্গে যারা নিয়োজিত আছেন মানুষের জীবিকার বৃদ্ধির জন্য এবং উৎপাদন বাড়ানোর জন্য যারা দিনরাত কাজ করে চলছেন এই আয়াতটি যেন মনে হচ্ছে যে আল্লা সুবাহানা তাদেরকেই উদ্বুদ্ধ করার জন্য নাজিল করেছেন যে এভাবেই আল্লা সুবাহানা প্রবৃদ্ধি দান করেন আজকে গবেষণা এবং রিসার্চ করার ফলে এই যে বিভিন্ন রকমের সেই শস্য তার ক্রম উন্নতি অথবা পর্যায়ক্রমিক যে এগিয়ে নেওয়া গবেষণার মাধ্যমে অথবা বিভিন্ন রকমের বৈজ্ঞানিক পদ্ধতিতে সেগুলোকে হাইব্রিড বা উচ্চ ফলনশীল আমরা যাকে বলি একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় তাকে নিয়ে যাওয়ার জন্য যে প্রাণান্ত প্রয়াস চলছে এটি আল্লা মাধ্যমে আমাদেরকে যেন উদ্বুদ্ধ করেছেন উৎসাহিত করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই বিষয়টি আলোচনার শেষ অংশে এসে আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করব তার আগে আমরা দেখব যে আল্লাহর পথে ব্যয় করা اللهم سبحانه و تعالى تدر اكتا درشتان تو ديسن مَسَلُ الَّذِينَ يُنفِقُونَ أموالهم فى سبيل الله তাদের درشتان تو তাদের تدر اوبومة هلو تدر مثال هلو جراب بأي کوره تدر مال كي تدر شمبود كي اللهم رسته بأي کوره اللهم رسته انه بوڑو رسته پروشوستو رسته اللهم سبحانه و الله اللهم جي এটার অনেক শাখা প্রশাখা মানব কল্যাণের যতগুলো শাখা হতে পারে ফি সাবিল্লা ভিতরে তা অন্তর্ভুক্ত হওয়ার দাবি রাখে যেখানেই মানবের কল্যাণ নিহিত এই ধরনের কল্যাণকর রাস্তাই হলো সাবিল্লাহ এই ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় বিপন্ন বিপদগ্রস্ত ঝড় জলোচ্ছ্বাস অথবা টর্নেডো সোনামি অথবা ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে অথবা কোথাও প্রচণ্ড রকমের ভূমিধ্বস অথবা ট্রালিকা ভেঙ্গে চুরে চোরমার হয়ে কোথাও যদি মানবতা বিপর্যস্ত হয় সেখানে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে যাওয়া এই সহযোগিতার হাত নিয়ে এগিয়ে যাওয়া যে পথ এটাই সাবিউল্লাহ ক্ষুধা জড়ায় কাতর যাদের খাদ্য নেই বস্ত্র নেই মরুভূমির ভিতরে যারা জীবন এক কঠিন দুর্বিশহ অবস্থায় তাদের জন্য জীবিকা নিয়ে খাদ্য নিয়ে উপস্থিত হওয়া এটাও ফি সাবিল্লা অনেকের সীমিত আলোচনায় সাবিল উল্লাহ বলতে আল্লাহর পথে জেহাদ করা এটাও আল্লাহর পথ এই জেহাদ অর্থ সংগ্রাম লড়াই জেহাদ যখন যে প্রয়োজনের জন্য ইসলামকে মুটি মিটিয়ে দেওয়ার জন্য কোন শক্তি যদি সশস্ত্রভাবে এগিয়ে আসে তাহলে ইসলাম বলে সাবিল্লাহ হচ্ছে এটাই যে তুমিও তাদের মতো শক্তি অর্জন করে তাদেরকে মোকাবেলা করার মতো শক্তি অর্জন করে তাদের মতো প্রযুক্তি নিয়ে তাদের সমশক্তির মারণাস্ত্র নিয়ে তুমি তাদের মোকাবেলা করো ইসলাম কখনো বলে না যে তুমি তাদের উপরে হামলা করো বরং ইসলাম বলে যে তুমি তাদেরকে মোকাবেলা করো হামলা করা নিজে থেকে ঝাঁপিয়ে পড়া আর মোকাবেলা করা আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে তার জন্য বুক টান করে পিঠ না দিয়ে কারণ বীর যোদ্ধা তারা বুক পেতে দিয়ে শত্রুকে প্রতিহত করে ইসলামকে রক্ষা করার জন্য তাওহীদি শিক্ষাকে তাওহীদি চেতনাকে সমাজে টিকিয়ে রাখার জন্য তারা এগিয়ে যায় এই ধরনের শত্রু এই ধরনের কোন প্রয়াস যদি কেউ পরিচালনা করে কোন শক্তি কোন গোষ্ঠী অথবা কোন সেই দেশ রাষ্ট্র তাহলে সেখানে নীরবে চুপ করে বসে দর্শকের ভূমিকা পালন করা আল্লাহ সুবাহআলা নির্দেশ দেননি বরং সেখানে আছে যে তুমি দাঁড়িয়ে যাও তোমার দেশ রক্ষা করার জন্য মাতৃভূমি রক্ষা করার জন্য এবং তোমার মাতৃভূমিতে তোমার জনগোষ্ঠীর ভিতরে যে তাওহিদের চেতনা ইসলামের মূল্যবোধ এই মূল্যবোধকে ঠিক রাখার জন্য ইসলামী আদর্শকে ঠিক রাখার জন্য তখন তুমি তারা সশস্ত্র হয়ে আসলে তুমি সশস্ত্র হয়ে যাবে এটা সাবিল্লাহ আবার গোটা পৃথিবীর শিক্ষা এগিয়ে যাচ্ছে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তারা তাদের জাতিগুলোকে নিয়ে আজকে উন্নতির একটা উচ্চ শিখরে পৌঁছে গেছে নিজের জাতিকে নিজের যুব সমাজকে নিজের নারী সমাজকে দারিদ্র অভাব অশিক্ষা পশ্চাদপদতা এখানে অবশ্যই একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে পৃথিবী এগিয়ে যাবে প্রযুক্তি দিয়ে তারা চন্দ্র এবং মঙ্গল গ্রহে গিয়ে বাড়ি বানাবে অথচ মুসলমান বা আমরা আমরা তখনও সেই সামাজিক চিত্রকে সামনে এনে ওইভাবে চলব এই যে পিছিয়ে পড়া পশ্চাৎপদতা বেকডেটেড হয়ে চলা এটাও কিন্তু ইসলামী মূল্যবোধের পরিপন্থী ব্যাপার আজকে আমাদের ভিতরে এই ধরনের ধারণা কিন্তু আছে বিশেষ করে আমাদের এক শ্রেণীর আলেমুল ভিতরে এই ধারণাটা বড় বৌদ্ধমূল তারা সামনে এগিয়ে যেতে ভয় পায় তারা প্রযুক্তিকে গ্রহণ করতে ভয় পায় তারা ওই পিছনের হাজার বছর আগের যে মরুভূমির বুকে উটের পিছে চড়ে ভ্রমণ করাকে তারা মনে করে এটা আমাদের জন্যই হলো উত্তম ব্যবস্থা রাসুলের যুগে তারা তখন যে প্রযুক্তি ছিল তারা তা ব্যবহার করেছেন স্বয়ং নাবী মোহাম্মদুর রাসুল্লাহ আলহি ওসাল্লাম তিনি নিজে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করেছেন যুদ্ধের সময় জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় তিনি তো শিক্ষার ক্ষেত্রে প্রথম এক বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেন এই যে আনুষ্ঠানিক শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা অনানুষ্ঠানিক শিক্ষা অথবা সব ধরনের বয়সী মানুষের জন্য শিক্ষা অথবা এক শ্রেণীর মানুষের জন্য বিশেষ শিক্ষা সামরিক শিক্ষা এগুলোর প্রবর্তত্ব নাবি আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে এই সমাজকে নেতৃত্ব প্রদানকারী একটা উল্লেখযোগ্য অংশ তারা চিন্তায় এতটা পশ্চাদ পদ যেন তারা মনে করে যে এখন যদি উঠের পিঠে চড়ে হজে যাওয়া যেত তাহলে কত না বেশি সোয়াব হতো সময় বেশি লাগতো কদমে কদমে সোয়াব আসত বিমানে চট করে উড়ে গিয়ে মক্কায় পৌঁছে যাওয়া হয় কোন তেমন একটা দীর্ঘ সময় লাগে না এই যে পদতা এটা কখনো ইসলামের পথ নয় এটা সাবিল নয় বরং সাবিল উল্লাহ হচ্ছে ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়েছে আশা করি আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আমরা অনুষ্ঠানে ফিরে আসছি ইনশাল্লাহ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 প্রতি শুক্রবার রাত দশটায় বা পুন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে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 প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় সকাল সাড়ে নাম সম্মানিত দর্শক শ্রোতা আমি সাবিল এর আগে যখন ফি শব্দটি আসে তখন আমরা বলি ফি সাবি তো এই যে সাবিল আল্লাহর পথ আমরা বলেছিলাম আমাদের আলোচনা শুরুতে এটা বড় পথ সহজ ভাষায় যদি আমি বলি যাওয়ার জন্য। আল্লাহর দেওয়ায় জীবন বিধান পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে সমস্ত বাতিল আকিদা সমস্ত বাতিল ফিরকা সমস্ত বাতিল ইজম যা আজ পৃথিবীর আছে যত রকমের ওই যে সেই বিভিন্ন উদ্ভাবিত পথ এবং পদ্ধতি এই সমস্ত পদ্ধতির উপর ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবে ইসলামী আদর্শ মানুষের কাছে সবচাইতে কল্যাণকর গৃহীত এবং একমাত্র মুক্তির পথ হিসাবে এগিয়ে যাবে এই যে এগিয়ে যাওয়া এটাই হল আল্লা সুবাহর পথ সাবিল্লাহ আর এই এগিয়ে যাওয়ার পথকে বেগবান করার জন্য এই এগিয়ে যাওয়ার অর্থাৎ আল্লাহর দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন আল্লাহর দিনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আল্লাহর দিনের পথে যারা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তথা মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া মুসলিম জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যয় করা এই ব্যয়কারীদেরকে আল্লাহ পাক একটি উদাহরণ দিয়ে জানিয়েছেন যে তাদের উদাহরণ হল শস্য দানার মতো একটি দানা থেকে সাতটি শিষ্য হয় প্রতিটি শীর্ষে তখন একশোটি করে দানা হয় একটি থেকে তখন সাত শততে পরিণত হয় অর্থাৎ এত প্রবৃদ্ধি হয় এইভাবে এগিয়ে যায় এই এগিয়ে যাওয়ার জন্য আল্লাহর দিনকে এগিয়ে নেওয়ার জন্য মুসলিম জাতিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা ক্ষেত্র আছে এখন ক্ষেত্র কতগুলো আজকের যুগ হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং সবের কাজ জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ফিসাবিল্লার কাজ আমার কাছে প্রশ্ন করা হয়েছিল যে শুধু মাদ্রাসা বানানোই কি জারিয়া আমরা যদি কোনো টেকনিক্যাল কলেজ করি আমরা যদি কোনো মেডিকেল কলেজ স্থাপন করি আমরা যদি কোনো মানব সম্বদ উন্নয়নের জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট করি অথবা মানব সম্বদ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য আমরা যদি ওইরকম কোনো টেকনিক্যাল সেই ট্রেনিং এর কার্যক্রম গ্রহণ করি তাহলে এটাকে শ্রী সাবিল্লার পথ হবে না আমাদের আলেমুলামারা তো এইগুলো প্রতিষ্ঠিত করার জন্য কখনো উৎসাহিত করেন না আমাজান করা হয় আপনারা মাদ্রাসায় দেন অবশ্যই মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে রেল চর্চার জন্য কোরআন শিক্ষার জন্য এই ধারার শিক্ষা চলছে চলে আসছে ইনশাআল্লাহ চলতে থাকবে তবে এই শিক্ষার ভিতরে আমাদেরকে গ্রহণ করতে হবে আজকের যুগে মানব সম্পদকে কে যে শিক্ষা দিয়ে যে প্রযুক্তি মাদ্রাসায় এখানে আইসিটি ইনফরমেশন টেকনোলজি আসতে পারে মাদ্রাসা শিক্ষায় কৃষি আসতে পারে মাদ্রাসা শিক্ষায় ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট আজকে সারা বিশ্বের সারা দেশের এই যে অর্থ ব্যবস্থাপনার যে বহুমাত্রিকতা আজকের দিনে কি সেই আগের দিনের এই গণিত শিক্ষা করে কি আজকের অর্থব্যবস্থা পরিচালনা করা সম্ভব অবশ্যই না আজকের অর্থব্যবস্থা পরিচালনা করতে হবে তার করতে হলে তাকে ম্যানেজমেন্ট শিখতে হবে অ্যাকাউন্ট শিখতে হবে তাকে মার্কেটিং শিখতে হবে তাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শিখতে হবে এই সব কিছু শিখেই আজকের একজন মুসলিম পূর্ণাঙ্গ রূপে সময় উপযোগী গতিশীল এনলাইটেড আলোকিত মুসলিম হতে পারবে এই মুসলিম তৈরি করার যে পথ এটিও ফিসাবিল্লা জাতিকে রূপে শিক্ষিত করে তোলা এক ধরনের বিভক্তি ঢুকে গেছে এই বিভক্তি দূরীভূত করা একটি অপরিহার্য বিষয় তো আল্লাহন আমাদেরকে যে শিক্ষাটি দান করছেন যে মাসালুল্লাহ যারা আল্লার পথে মাল ব্যয় করে অর্থাৎ যারা আল্লাহর পথে এই পদগুলোকে সম্প্রসারিত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা বিরাট বড় কাজ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন ধন দিয়েছেন তারা রাষ্ট্র সমাজ মানব সম্পদ মুসলিম জনগোষ্ঠীকে নিয়ে তারা চিন্তা করতে পারেন তাদের চিন্তার মাধ্যমে তারা সেই চিন্তাকে বাস্তবায়ন করতে পারেন যার চাল নেই চুলো নেই যার শক্তি নাই সামর্থ্য নেই ভূমিহীন তালুকদার অর্থাৎ নাম তার তালুকদার কিন্তু কোনো ভূমি নাই এইরকম ভূমিহীন তালুকদার যদি স্বপ্ন দেখে যে আমি একটা মেডিকেল কলেজ বানাবো আর এই মেডিকেল কলেজের মাধ্যমে যারা অসহায় রোগাক্রান্ত আমার দিনী ভাইয়েরা আছে অথবা মানব জাতি আছে আমার দেশবাসী আছে তাদেরকে আমি সেবা দিব এটি একটি গরিব অসহায় ভূমিহীন অথবা সম্পদহীন মানুষের পক্ষে সম্ভব নয় যখন এটি সে কাজ করবে এটাই তার সাতকায়ে গাছ লাগাবে একটি পানির জন্য একটি কূপ খনন করবে যতদিন মানুষ পানি পান করবে ওটা যদি হয়। দান হয় তাহলে আজকের এই দিনে তথ্য প্রযুক্তি বিজ্ঞান এবং মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠা করা কেন ফিসাবিল্লা অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ আমি যেটি বলছি যে মূলত ফিসাবিল্লা একটি সহজ সংজ্ঞা তাদেরকে যুগপযোগী করে গড়ে তোলা তাদেরকে যথাযথ মানব সম্পদে পরিণত করার ক্ষেত্রে ব্যয় করা দুনিয়ার জীবন এটা বাস্তব দৃষ্টিতেই কিন্তু একটি কল্যাণকর মঙ্গলজনক কাজ কারণ এর মধ্য দিয়ে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এর মাধ্যমে জাতিকে শক্তিশালী করা হয় এর মাধ্যমে মুসলিমকে মুসলিম যুব মুসলিম নারী সমাজকে আত্মনির্ভর করা হয় দুর্বল জাতির চাইতে। একটি একটি সবল জাতি দুর্বল মানুষের চাইতে একটি সবল মানুষ কিন্তু ওই শস্য দানার মতো যে একটি দানা সাতটি শিশী করে সাতটি শীষে একশো একশো করে সেখানে দানা আসে ঠিক একটি শিক্ষিত মানুষ আর সেই পুরস্কার হলো কি যে তিনি এই দানের বিনিময়ে তেমথের দিন যে নেকি বা সাব দান করবেন তার যে পুরস্কার দান করবেন সেই পুরস্কারের পরিমাণটা আল্লাহ এখানে উল্লেখ করেছেন একটা হলো দুনিয়ার পুরস্কার দেখা দৃষ্টিতে এই সব পুরস্কার। আমরা একটা বিরাট বড় পুরস্কার সে লাভ করবে আল্লাহ সন্তুষ্টি লাভ করবে কেমন সন্তুষ্টি এক দান সাথে রূপান্তরিত সেই আরো সাত শত রূপান্তরিত ওই সাত শত দানা প্রকারান্তরে আবার ওই একই রূপে আরো সাত হাজার জন্ম দিবে একটি ধানের শীষে শত শত ধান থাকে একটি গমের শীষে শত শত গম থাকে প্রথমে একটি শীষ মাটিতে একটি দানা বপন করা হয় ওই একটি দানা থেকে দুই পাতা বিশিষ্ট একটা সবুজ ঘাস জন্ম নেয় ওই ঘাসটির গোড়া থেকে সাতটি শীষ বের হওয়ার জন্য তার সাতটা শস্য গাছ তৈরি হয় ধানের অথবা গমের এবং তখন ওই সাতটি গাছের ভিতরে যে একটি আবার শীষ আসে প্রতিটি ন্যূনতম একশো দানার উদাহরণ দেওয়া হয়েছে এখানে আমরা এই যে কৃষির ক্ষেত্রে সেই উৎপাদন বৃদ্ধিকরণ এই আয়াতের শেষ অংশটিতে আমরা যদি দেখি যে আল্লাহ সুবাহ কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন এই আয়াতের ভিতরে আমাদেরকে একটা চমৎকার দিক নির্দেশনা দিচ্ছেন আজকে আমরা যদি দেখি বর্তমান বিশ্বে কৃষি গবেষণা ইনস্টিটিউট অথবা ওই যে আমাদের কৃষি কাউন্সিল কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আজকে যারা উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন শস্যকে তারা বিভিন্ন সেই আণবিক কাঠামোর ভিতর দিয়ে আণবিক সেই অ্যাটমিক রে দিয়ে কৃষি গবেষণা কেন্দ্র যে সেখানে কিভাবে একটি ধানের ভিতরের তার সেই জিনমটিকে চেঞ্জ করে দিয়ে রেয়ের মাধ্যমে যে ধানটি হয়তো বিগত সময়ে স্বল্প পরিমাণে উৎপাদিত হতো কিন্তু দেখা গেছে যে তার ভিতরের আণবিক কাঠামোটি যখন ভেঙে ফেলানো হয় তার সেই গঠনটিকে যখন আলাদা করে ফেলানো হয় তখন তাকে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে সুনির্দিষ্ট সময়ের পরে যখন আবার তাকে একটা বিশেষভাবে সংস্থাপিত করা হয় পূর্বের চাইতে হয়তো তার পরবর্তী এই যে অ্যাডভান্স করা এই যে তাকে হাইব্রিডের দিকে নিয়ে যাওয়া এই যে তাকে অতিরিক্ত বা বেশি পরিমাণে উৎপাদনের দিকে নিয়ে যাওয়ার যে প্রয়াস আজকে চলছে আমরা বলবো যে এই বিজ্ঞানের এই আধুনিক কলা কৌশলের যুগে এই পবিত্র কোরআনের আয়াতগুলো আমাদেরকে যেন সেই দিকেই উৎসাহিত করে উদ্বুদ্ধ করে তো এই উৎপাদন বাড়ানো এটিও একটি ইবাদতের অথবা আল্লাহ সুহানার পথেরই কার্যক্রম একজন গবেষক যিনি ধান নিয়ে গবেষণা করছেন একজন কৃষি কর্মকর্তা যিনি হয়তো তিনি একটি কৃষি পণ্য নিয়ে গবেষণা করছেন এবং তার গবেষণাগারে ল্যাবরেটরিতে তিনি বিভিন্ন ধরনের কলা কৌশল আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে সর্বোচ্চ প্রযুক্তি আমরা যেটি বললাম যে যে আণবিক রেয়ের মাধ্যমে যে তার গঠন প্রকৃতিকে পরিবর্তন করে দিয়ে একটি অতি বর্ধনশীল অবস্থায় নিয়ে যাচ্ছেন আপনি এটাকে কী বলবেন কোন আলেম বা কোনো ধর্মীয় ব্যক্তি তিনি কি চোখ বন্ধ করে বলবেন যে এটা আল্লাহর সৃষ্টি জীব বা আল্লাহর সৃষ্টি বস্তুকে পাল্টিয়ে দেওয়ার জন্য একটা অপপ্রয়াস আল্লাহ জ্ঞান দিয়েছেন মানুষের খাদ্য আল্লাহই দান করেন এই প্রসঙ্গে যারা রত আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের দ্বারা আপনাদের গবেষণার দ্বারা আল্লাহর দেওয়া এলেমের দ্বারা আরও এই ধরনের হাইব্রিড উচ্চ ফলনশীল ধান গম এবং শস্য ডাল আমাদের দেশের পর্যাপ্ত যা প্রয়োজন আল্লাহ সুন্নত যেন এই মাটি থেকেই এই মাটিতে জন্মগ্রহণকারী কোটি কোটি মানুষের জীবিকার ব্যবস্থা করে দেন আমি এ চিফিস এটাও আল্লাহ রাস্তার বাইরে নয় কারণ জাতিকে ক্ষুধা ভিতরে রেখে জাতিকে সেই খাদ্য থেকে দূরে রেখে আমরা কখনো একটি শান্তিপূর্ণ নামাজের জামাত করতে পারি না। ক্ষুধার্থ জাতি অভাবগ্রস্ত জাতি ঋণগ্রস্ত জাতি অথবা এমন জাতি যে পরের কাছে হাত পেতে ভিক্ষা করে থাকে টিকে থাকতে হয় ওই জাতির কাছে ইসলামী তাওহিদের চেতনা অথবা সেই জাতির মনোবল কখনোই সুদৃঢ় হতে পারে না আল্লাহ সব তালা কোরআনের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এভাবে উৎসাহিত করেছেন সম্মানিত দর্শক শ্রোতা কোরআন কে পড়ুন কোরআন বুঝুন হৃদয় দিয়ে উপলব্ধি বিশেষ করে গবেষক বন্ধুরা আপনারা ধরিয়ে দেন আমরা চাই একটি মাথা উঁচু করে বেঁচে থাকার মতো জাতি হওয়ার জন্য আমরা চাই ক্ষুধা মুক্ত একটি সুন্দর ইমানে তাকুয়া সম্পন্ন জাতি হতে আল্লাহ আমাদেরকে সেই জাতি হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত নিশ্চয় জান্নাতে যাওয়ার এবং জাহান্ন হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ সুহান জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব 11 जकिर आरिकार्ता सब चेभ जनक व्यवसा चानसा के सर्वोच्च मुनाफा दी कुरानूलानुरा दी जायरें रिटर्न पातश गुण बसि व्यासायिक भाषा